দশম অধ্যায়ে জয় জয় গৌরচন্দ্র মহামহেশ্বর জয় নিত্যানন্দ প্রিয় নিত্যকলে জয় শ্রী গোবিন্দ দার পালকের নাথ জী প্রতিকর প্রভু শুভ দৃষ্টিপাত জয় জয় জগন্নাথ পুত্রবিপ্রাজ জয় হৌ তোর যত শ্রীভক্ত সমাজ জয়ো জয় কৃপা সিন্ধু কমল লোচন হেন কৃপা কর তোর যশের হুমন আদি খণ্ডে সুনো ভাই চৈতন্যের কথা বিদ্যার বিলাস প্রভু করিলেন যথা হেন মতে নবদ্বীপে শ্রীগৌর সুন্দর রাত্রিদিন বিদ্যারসে নাহি অবসর কুষকালে সন্ধ্যা করি তিরশেরনাথ পড়িতে চলেন সর্ব সর্বশিষ্যগণ সৈসেন গঙ্গা দাসের সভায় পক্ষ প্রতিপক্ষ প্রভু করেন সদায় প্রভু স্থানে পুথি চিন্তে নাহি যে যে জন, তাহার এসে প্রভু কদর পড়িয়া বৈশেন প্রভু পুথি চিন্তাইতে যার যত গণ লয়া বৈশে না নাভিতে না চিন্তে মুরারিগুপ্ত পুথি প্রভুস্থানে অতএ প্রভু কিছু চালেন তাহানে যোগপট্ট ছান্দে বস করিয়া বন্ধন বৈশেন সবার মধ্যে করিবি আসন, চন্দনের শোভে উর্ধ্ব তিলক শুভাতি মুকুতা গঞ্জয়ে দিব্য দর্শনের জোতি গৌরাঙ্গ সুন্দর বেশ মদন মোহন ষোলশ বৎসর প্রভু প্রথম বৃহস্পতি জিনিয়া পাণ্ডিত্য পরকাশ স্বতন্ত্র যে তারে করে হাস প্রভু বলে আছে কোন বড় জন আসিয়া খণ্ডুক দেখি আমারও স্থাপন সন্ধিকার্য না জানিয়া কোন জনা আপনে চিন্ত পুথি প্রবধে আপনা অহংকার করিলক ভালে মূর্খ হয় যে জানে তার ঠাই পুথি না চিন্তয় শুনয় মুরারিগুপ্ত আটক টঙ্কার না বলয়ে কিছু কার্য করে আপনার তথাপিহ প্রভু তারে চালে না সদায় সেবক দেখিয়া বড় সুখী দি জোড়ায় প্রভু বলে বৈদ্য তুমি ইহা কেন পড় লতা পাতা নিয়া গিয়া রোগী কর দৃঢ় ব্যাকরণ শাস্ত্র এই বিষমের অবধি পপ অজীর্ণ ব্যবস্থা নাহিথি মনে মনে চিন্তি তুমি কি বুঝিবে ইহা ঘরে যাহ তুমি রোগী দৃঢ় কর গিয়া রুদ্র মুরারি পরম খরতর तथापि नहिल क्रोध देखी विश्व प्रत्युत दिलाने ठाकुर सवार देखी गर्व प्रचुर जिज्ञासिया पाइल उत्तर बीना जिज्ञासिया कि जानिस तुई ठाकुर ब्राह्मण तुमी की बोलि बम প্রভু বলে ব্যাখ্যা কর আজি যে পড়িলা ব্যাখ্যা করে গুপ্ত প্রভু খণ্ডিতে লাগিলা গুপ্ত বলে এক অর্থ প্রভু বলে আর প্রভু ভৃত্তে কেহকারে নারে জিনীবার প্রভুর প্রভাবে গুপ্ত পরম পণ্ডিত মুরারির ব্যাখ্যা শুনি হন হরসিত সন্তোষে দিলেন তার অঙ্গে পদ্মহস্ত মুরারির দেহ হইল আনন্দ সমস্ত চিন্তায় মুরারি গুপ্ত আপন হৃদয়ে প্রাকৃত মনুষ্য কভু এ পুরুষ নহে এমন পাণ্ডিত্য কিবা বা মনুষ্যেরও হয় হস্তস্পর্শে দেহ হইল পরানন্দময় চিন্তিলে ইহান স্থানে কিছু লাজ নাই চিন্তিলে সুবুদ্ধি সর্ব নবদ্দ্বীপে নাই সন্তোষিত হইয়া বলেন বৈদ্যবর চিন্তিব তোমার স্থানে শুন বিশ্বম্বর ঠাকুরে সেবকে হেন মতে করি রঙ্গে গঙ্গা স্নানে চলিলেন লয়া সব সঙ্গে গঙ্গা স্নান করিয়া চলিলা প্রভু ঘরে এই মতো বিদ্যারসে ঈশ্বর বিহরে মুকুন্দ সঞ্জয় বড় মহাভাগ্যবান যাহার আলোয় বিদ্যা তাহানো পুত্ররে প্রভু আপনে পড়ায় তাহারাও তার প্রতিভক্তি প্রতি বড় চণ্ডী মণ্ডপ আছে তান ঘরে চতুর্দিকে বিস্তর পড়ুয়া তি ধরে গোষ্ঠী করি তাহাই পড়ান দ্বিজরাজ সেই স্থানে গৌরাঙ্গের বিদ্যার সমাজ কত রূপে ব্যাখ্যা করে কতবা বা খণ্ডন অধ্যাপক প্রতি সে আক্ষেপ সর্বক্ষণ প্রভু কহে সন্দিকার্যানিজার যুগে ভট্টাচার্য পদবি তাহার হেনজন দেখি ফাকি বলুক আমার তবে জানি ভট্ট মিশ্র পদবী সবার এই মতো বৈকুণ্ঠ নায়ক বিদ্যারসে ক্রীড়া করে চিনিতে না পারে কোন দাসে কিছু মাত্র দেখিয়াই পুত্রের যৌবন বিবাহের কার্য মনে চিন্তে অনুক্ষণ সেই নবদ্বীপে বৈশে এক সুব্রাহ্মণ বলচার্য নাম জনকের সম তান কন্যা আছে যেন লক্ষ্মী মূর্তিমতি নিরবধি বিপ্রতার চিন্তে যজ্ঞপতি দৈবে লক্ষী একদিন গেল গঙ্গা স্নানে গৌরচন্দ্র হেনই সময়ে সেই থানে নিজ লক্ষী চিনিয়া হাসিলা গৌরচন্দ্র বন্দিলা মনে প্রভু পদ্ব হেন মতে দোহে চিনি দোহে ঘরে গেলা কে বুঝিতে পারে গৌর সুন্দরের খেলাম ঈশ্বর ইচ্ছায় বিপ্র বনমালী নাম সেই দিন গেলতে হো শচিদেব স্থান নমস্করি আই রে বসিলা দ্বিজবর আসন দিলেন আই করিয়া আদর আইরে বলেন তবে বনমালী আচার্য পুত্রবিবাহের কেন না চিন্ত হ কার্য বল্লভ আচার্য কুলে শীলে সদাচারে নির্দোষে বৈশেন নবদ্বীপের অভিতরে তান কন্যা লক্ষ্মী প্রায় রূপে ছিলেন মানে সে সমন্ধ করো যদি ইচ্ছা হয় মনে আই বলে পিতৃহীন বালক আমার জিউক ও আগে তবে কার জোয়ার আইয়ের কথায় বিপ্র রসনা পাইয়া চলিলেন বিপ্র কিছু দুঃখিত হইয়া দৈবে পথে দেখা হইল গৌরচন্দ্র সঙ্গে তারে দেখি আলিঙ্গন কইলা প্রভুরঙ্গে প্রভু বলে কহ দিয়া ছিল কোন ভীতে দিজ বলে তোমার জননী সম্ভাসিতে তোমার বিবাহ লাগি বলিলাম তানে না জানি শুনিয়া শ্রদ্ধা না কইলেন কেন শুনি তান বচন ঈশ্বর মন হইলা আসি তারে সম্ভাসিয়া মন্দিরে আইলা জননিরে হাসিয়া বলেন সেইখানে আচার্যের সম্ভাসানা কহিলেন ভালো কেন পুত্রের ইঙ্গিত পাই শচি হরসিতা আর দিনে বিপ্রেয়ী কহিলেন কথা সচি বলে বিপ্রকালী যে কহিলা তুমি শীঘ্র করাহো করা হো আমি আয়ের চরণ ধুলি লইয়া ব্রাহ্মণ সেইখানে চলিলেন বল্লভ ভবন বল্লভ আচার্য দেখি সম্ভ্রমে তাহানে বহুমান করিবা সাইলেন আসনে আচার্য বলেন শোনো আমার বচন কন্যা বিবাহের বে কর সুলগণ মিশ্র পুরন্দর পুত্র নাম বিশ্বম্ভর পরম পণ্ডিত ও সাগর মার কন্যার যোগ্য সেই মহাশয় কহিলাম এই করো যদি চিত্তে লয় শুনিয়া বল্লবাচার্য বলেন হরিষে সেহানো কন্যার প্রতি মিলে ভাগ্যবশে কৃষ্ণ যদি সুপ্রসন্ন হয় আমারে অথবা কমলা গৌরী সন্তুষ্টা কন্যারে তবে সেহেন আসি মিলি রে জামাতা অবিলম্বে তুমি ইহা কর সর্বথা সবে এক বচন বলিতে লজ্জা পাই আমি সে নির্ধন কিছু দিতে শক্তি নাই কন্যা মাত্র দিব পঞ্চ হরিতকি দিয়া সবে এই আজ্ঞা তুমি আনিবে মা গিয়া বল্লভ মিষ্টের বাক্য শুনিয়া আচার্য সন্তসে আইলা সিদ্ধি করি সর্ব কথা আসিয়া কহিলা স্থানে সফল হইল কার্য কর সুহক্ষণে, আপ্তলোক শুনি সবে হরষিত হইলা সবেই উজ্জাসী করিতে লাগিলা অধিবাস লগ্ন করিলেন শুভ দিনে নৃত্যগীত নানা বাদ্য বায় নটগণে চতুর্দিকে দ্বিজগণ করে বেদধ্বনি মধ্যেচন্দ্র সমব শিলেন দি যমনী ঈশ্বরের গন্ধমালা দিয়া শুভক্ষণে অধিবাস করিলেন আপ্তবিপ্রগণে দিব্য গন্ধ চন্দন তালমালা দিয়া ব্রাহ্মণগণের তুষিলেন হর্ষ হইয়া বল্লভ আচার্য আসি যথাবিধিরূপে অধিবাস করাইয়া গেলেন কৌতুকে প্রভাতে উঠিয়া প্রভু করি স্নান দান পিতৃগণে পুজিলেন করিয়া সম্মান মৃত্যুগীত বাদ্য মহা উঠিল মঙ্গল চতুর্দিকে লেহ দেহ শুনি কো লাহল কতবা মিলিল আসি অতিব্রতাগণ কতে কবা ইষ্ট মিত্র ব্রাহ্মণ সজ্জন কলা সিন্দুর তাম্বুল তৈল দিয়া স্ত্রীগণের আই তুষিলেন হর্ষ হইয়া দেবগণ দেববধূগণ নররূপে প্রভুর বিবাহে আসি আছেন কৌতুকে বল্লভ আচার্য এই মতবিধিক্রমে করিলেন দেবপিতৃ কার্য হর্ষ মনে তবে প্রভু শুভক্ষণে গধূলি সময়ে যাত্রা করি আইলেন মিশ্রের আলয়ে প্রভু আসিলহ মাত্র মিশ্র গোষ্ঠী সনে আনন্দ সাগরে মগ্ন হইলা সবে মনে সম্ভ্রমে আসন দিয়া যুপে জামাতারে বসাইলা পরম কৌতুকে শেষে সর্ব অলঙ্কারে করিয়া ভূষিত আনিলেন প্রভুর সমীপ হরিধ্বনি সর্বলোকে লাগিল করিতে তুলিলেন সবে লক্ষ্মীরে পৃথিবী হইতে তবে লক্ষ্মী প্রদক্ষিণ করি সপ্তবার জোর হস্তে রহিলেন করি নমস্কার তবে শেষে হইল পুষ্পমালা ফেলি, লক্ষ্মী নারায়ণ দোহে মহাকুতুহলি দিব্যমালা দিয়ালক্ষ্মী প্রভুর চরণে নমস্করি করিলেন আত্মসমর্পণে সর্বদিকে মহা জয় জয় হরিধ্বনি উঠিল পরমানন্দ আর না হি শুনি হেনমতে শ্রীমুখ চন্দ্রিকা করি রসে বসিলেন প্রভু লক্ষী করি বাম প্রথম বয়স প্রভু যিনি আমদন বাম পাশে লক্ষ্মী বসিল সেই ক্ষণ কিশোভা কি হইল মিশ্রভারে কোনজন তাহাবর্মী বারে শক্তি ধরে তবে শেষে বল্লভ করিতে কন্যা দান বসিলেন যে হেন ভীষ্ম বিদ্যমান যে চরণে পাদ্য দিয়া শঙ্কর ব্রহ্মার জগৎ সৃজিতে শক্তি হইল সবার হেন পাদপদে পাদ্য দিলা বিপ্রবর বস্ত্রমাল্য চন্দনে ভুষিয়া কলে যথা বিধিরূপে কন্যা করি সমর্পণ আনন্দ সাগরে মগ্ন হইলা ব্রাহ্মণ তবে যত কিছু কুল ব্যবহার আছে গন তাহা করিলেন পাঁচে সে রাত্রি তথায় থাকি তবে আর দিনে নিজ গৃহে চলিলেন প্রভু লক্ষ্মী সনে লক্ষ্মীর সহিত প্রভু চড়িয়া দোলায় আইলেন দেখিতে সকল লোক ধায় গন্ধমাল্য অলঙ্কার মুকুট চন্দন কজ্জ্বলে উজ্জ্বল দুই লক্ষ্মী নারায়ণ সর্বলোক দেখি মাত্র ধন্য ধন্য বলে বিশেষে স্ত্রীগণ অতি পড়িলেন ভুলে কতকাল এব ভাগ্যবতী হর গৌরী নিষ্কপটে সেবিলেন কত ভক্তি করি অল্প ভাগ্যে কন্যার কি হেন স্বামী মিলে এই হর গৌরী হেন বুঝি কেহ বলে কেহ বলে ইন্দ্রশচীর কোনো নারী বলে এই লক্ষ্মী নারায়ণ কোনো নারী গণ বলে যেন সীতারাম দোলপরি সভি আছে অতি অনুপম এই মতো নানা রূপে বলে নারীগণে শুভ দৃষ্টে সবে দেখে লক্ষ্মী নারায়ণে হেন নিত্য গীতোলা হলে নিজ গৃহে প্রভু আইলেন সন্ধ্যা বিপ্র পত্নী গণলা পুত্রবধূ ঘরে আনিলেন হর্ষ হইয়া দ্বিজ আদি যত জাতি নট বাজুনিয়া সবারে তুশীলা ধন বস্ত্র বাক্য দিয়া যে শুনে প্রভুর বিবাহপূর্ণ কথা তাহার সংসার বন্ধ না হয় সর্বথা প্রভু পার্শ্ব লক্ষ্মীর হইল অবস্থান্যোতির ধাম নিরবধি দেখে শচী কি ঘরে বাহিরে পরম অদ্ভুত জ্যোতি লক্ষিতে না পারে কখনো পুত্রের পাশে দেখে অগ্নিশিখা উলটিয়া চাহিতে না দেখা, কমল পুষ্পের গন্ধ খনে খনে পায় সদায় বুঝিলাম কারণ এ কন্যায় অধিষ্ঠান আছে কমলার হতেব জ্যোতি দেখি পদ্মগন্ধ পায়। পূর্ব প্রায় দরিদ্রতা দুঃখ এ लक्षी बधू गृह प्रवेश कथा हईते ना जाना सब मिले यूप नाना मत कथा आई कह व्यक्त हभु व्यक्त नश्वर इच्छा बुझीवार शक्तिकार कूपे करें कौन कलर विहार ईश्वरे इस से आपनारे ना जाना जब লক্ষী জানিতে শক্তি না ধরেন তবে এই সব শাস্ত্রে বেদে পুরাণে বা যারে তান কৃপা হয় সেই জানে তানে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান বৃন্দাবন দাস তছু পদযুবে জানি চৈতন্য ভাগবতের আদি খণ্ডে শ্রীলক্ষ্মীপ্রিয়া পরিণয়ে বর্ণনামধ্যায়